حديث عن المقداد بن الاسود رضي الله عنه قال اي الله لقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن السعيد لمن جنب الفتن ان السعيد لمن جنب الفتن ان السعيد لمن جنب الفتن ولا من يبتلى فصبر فواهن যে ব্যক্তি দুনিয়ার অমঙ্গল হতে সংরক্ষিত থাকবে সে ব্যক্তি নিশ্চয় কল্যাণময় জীবন লাভ করতে পারবে মিকদাদ ইবনুল আসবাদাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর শপথ আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি তিনি বলেন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 নিপীড়িত হবে এবং তাতে ধৈর্য ধারণ করবে সে ব্যক্তির ধৈর্য ধারণ অতি মঙ্গলময় কর্ম বলে বিবেচিত হবে সোনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো তেষট্টি আল্লা নাসরুদ্দিন আল আলবানী এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবীর পরিচয় আল মিকদাদ বিন আমর তিনি আল মেকদাদ ইবনুল আস্ব অল কিন্দি নামে প্রসিদ্ধ এবং তিনি আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লামের সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম একজন সাহাবি তিনি ইসলামের প্রথম অশ্বারোহী যোদ্ধা এবং তিনি নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের সম্মানিত ও উত্তম সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন তাকে জেহাদের জন্য আহ্বান করা হলে তিনি তাতে দ্রুত সাড়া দানকারী ছিলেন এমনকি তিনি তার জীবনের শেষ দিকেও জেহাদের জন্য অগ্রগামী ছিলেন আর ইসলামী তিনি সর্বপ্রথম অশ্বারোহী সৈন্য হিসেবে যুদ্ধ করেছেন এবং তিনি বদর অহদ এবং খন্দকসহ সমস্ত যুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হল বিয়াল্লিশটি আল আলমেকদাদ সাহাবি মহদানশীল পরোপকারী ছিলেন নিজের সম্পদ থেকে তিনি হাসান ও হসেইন রদাহ আনহোমাকে ছত্রিশ হাজার এবং আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রত্যেককে সাত হাজার দীর্হাম করে দেওয়ার জন্য ওসিয়ত করেছিলেন আল মেকদাদ বিন আমর অরদুয়াল্লাহ আনহু আমির উল মমিনীন ওসমান বিন আফফান অরদুয়াল্লাহ আনহর খেলাফতের যুগে সত্তর বছর বয়সে হতে তিন মাইল দূরে জরফ নামক স্থানে তেত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন তারপর তাকে মদিনায় নিয়ে আসা হয় এবং ওসমান রদুয়াল্লাহ তালাহ আনহু তার জানাজার নামাজ পড়ান এবং আলবকে কবরস্থানে তাকে দাফন করা হয় এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক তাকোয়া বা আল্লাহকে ভক্তি সহকারে ভয় করে তার সঠিক ভক্ত হওয়ার দ্বারা ফিতনা হতে নিরাপত্তা শান্তি ও সহজলভ্য জীবিকা এবং সর্বপ্রকার মঙ্গল ও দেশে অধিকতর কল্যাণ অর্জিত হয় দুই ইসলাম হল রহমত শান্তি এবং নিরাপত্তার ধর্ম তাই মহান আল্লাহ মুসলিম জাতিকে অমঙ্গলে বা বিপদে পতিত হওয়া থেকে সতর্ক করেছেন এই সম্পর্কে তিনি বলেছেন अर्थात तुमरा सतर्क है जाओ से होते जा विशेश भावे देर जालिम लोक शुद्ध आक्रमण करा जेनेल्लाफाल आयत नम्बर पचिस तीन फितना अमंगल आपत्त हम धर्य धारण करा सत्क आग्रह हवा এবং আল্লার এবাদতরত থাকা প্রত্যেক মুসলিম ব্যক্তির অপরিহার্য কাজ চার ফাওয়াহা এর অনেক অর্থ রয়েছে তার মধ্যে হল এই যে দুনিয়ার অমঙ্গলে পড়ে নিপীড়িত হওয়া এবং তাতে অংশগ্রহণ করার জন্য অনেক আফসোস ও দুঃখ প্রকাশ করা আবার এটাও বলা হয়েছে যে দুনিয়ার অমঙ্গলে পড়ে নিপীড়িত হয়ে ধৈর্য ধারণ করতে পারলে এই ধৈর্য ধারণই হবে সর্বোত্তম ও অতি মঙ্গলময় কর্ম আর এই অর্থটি বেশি উপযোগী